मक्का प्रकाशाम ग्रहण सकल के आहवान कर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 कठिन परीक्षार मध्य दिए कम बेसी सब सहबा के आजकल रसुल्लामेर दावत प्राथमिक पर्यायर क्या आलोचना कर प्रथम आलोचना शुरू करा माकी जीवन दावत नहीं दीर्घ तेर बचर माकी जीवने रसल सलाम मानुष के इसलम दिखे आहवान कर आहवान तर दावत मूल विषय बस्तु की माकी जुगे नाजिल हवा आयात देखी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 তিনি তরুণ সাহাবি আরকাম এবং আবি আরকামের ঘরকে একটি মিটিং পয়েন্ট বা এডুকেশনাল সেন্টার হিসেবে বেছে নেন যেখানে তিনি গোপনে সাহাবিদের সাথে মিলিত হতেন এবং তাদেরকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতেন সাহাবি আর নাম অনুসারে এই জায়গাটির নাম আমরা জানি দারুল আরকাম হিসেবে দারুল আরকাম ছিল সাহাবিদের ইউনিভার্সিটি আর রসুল্লা সাল্লু আল্লাহাম ছিলেন তাদের শিক্ষক প্রকাশ্য দাওয়াতের কিছুদিন পর যখন কোরআশরা ইসলামের দাওয়াতকে দমন করার চেষ্টা করে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 এটা সন্দেহ করাটা খুবই অমূলক যে শত্রুগোত্র বনু মকসুমের কোন সদস্যের বাসাকে রসুলুল্লা সাল্লা আলাইস্লাম তার দাওয়াতি ঘাঁটি হিসেবে ব্যবহার করবেন তৃতীয়ত ইসলাম গ্রহণের সময় আরকামের বয়স ছিল মাত্র ষোলো বছর তাই আরকামের বাসাকে বেছে নেওয়ার পেছনে আরেকটি উপযুক্ত কারণ হচ্ছে তার বয়স এত অল্প বয়স্ক কারো বাসায় রসুলুল্লাহ সাল্লাহু আলাইস্লাম তার সাহাবিদের নিয়ে বসবেন এটা সন্দেহ করাটাও কিছুটা বাড়াবারি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 जिज्ञासा करें तब अवश्य फिर जाता যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই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 জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহর জন্য যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাসরূপে গ্রহণ করেছে এবং যে।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 তোমাদের পালন কর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফিরেস্তেদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা গুরুতর গরহিত কথাবার্তা বলছো সুরাবনে ইসরায়েল এক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 যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর তোমার বিমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তার হৃষ্টচিত্তে কবুল করে নেবে নিসা আয়াত পঁয়ষট্টি ইমানের যে ছয়টি রকম বা স্তম্ভ আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় জীবনের দাওয়াতে তাই মাক্কী জীবনে আরও যে কয়েকটি বিষয় প্রচুর আয়াত নাজিল হয়েছে সেগুলো হচ্ছে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 সুরার রাত আয়াত তেরো আল্লাহ তালা আরো বলেন আল্লাহকে চেষ্টা করে যা কিছু আছে নবমন্ডলে এবং যা কিছু আছে ভূমন্ডলে এবং ফেরাগণ তারা অহংকার করে না সুরা হল আয়াত উনপঞ্চাশ পূর্ববর্তী কিতাবের ব্যাপারে আল্লাহ কোরআানে আর তোমার প্রভু ভালো জানেন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 আর নিশ্চয়ই আমরা তোমার আগে রসুলগঞ্জকে পাঠিয়ে দিয়েছি তাদের মধ্যে কারো সম্বন্ধে তোমার কাছে আমরা বিবৃত করেছি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 وَمَا تَتْلُوا مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ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 বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করো কিংবা যে কোনো কাজই তোমরা করো আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো আর তোমার পরবার দিগার থেকে গোপন থাকে না একটি কণাও না জমিনের না আসমানের না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড় যা এই প্রকৃষ্ট কৃতাবে নেই সুরা ইউনুস আয়াত একষট্টি এবং সুরা ইয়াসিনের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন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 জান্নাত এবং জাহান নামের ব্যাপারে কোরআনে অনেক আয়ত আছে এর মধ্যে শুহ فَصَعِقَ অ চাল মি খৌফি فِي الأرض ও মা ফিল অল কফি হি উহ্রা ইদ হুমকি মুশ্রথিল অবুি নু রি রবি হু বিত বোঝী অবিন ও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 রি কুমূ জিরো কুম ও জিরো কুম্ল পৌ মি কুমু বল ও কিংকৎ কলিমতুগ বিয়াল কী তিলদ খো রহন নম খবি সমসল মুখলো আব অব জহন নম খবি সমসল মু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 চোলমাল বিলহি নিল যথার্থ রূপে নে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 দারুল আর কামের সিলেবাস যেখানে রসুল্লাহ ছিলেন শিক্ষক এবং সাহাবিরা ছিলেন তার ছাত্র এবার আসা যাক আজকের পর্বের তৃতীয় টপিকে কেন কুরাই আল্লাহ করেছিল অনেকগুলো কারণ ছিল তাদের বিরোধিতার পেছনে তবে তার আগে জেনে না যাক তারা কি প্রত্যাখ্যান করেছিল এবং আল্লাহ সেসবের জবাবে তাদের কী বলেছেন এরপর আমরা আলোচনা করব কেন তারা প্রত্যাখ্যান করেছিল প্রথমত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 কলল ক ফির হজাল অলিহ ইল হৃদ ই হল শৈ উন জং পল কোলমল উমিহুম অনিংশু অোল অলিহতি কুম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 এই ঘটনার পর আল্লাহ তালা আয় আপ নাজিল করেন অলম ইনু অন্য কন হুমিনু পি সুই মুং কলমুহ ইয়র মি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 তারা এ কেমন নবী সে খায় হাট বাজারে অজুহাত লউল উং জি ইল মলকু সয়কূন মাহ ন জিয় কলৈহ জুন্ ঔত কু নুহু জুয় কু লুমিহ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 অতএব তুমি উপদেশ দান করতে থাকো কেন তোমার প্রভুর অনুগ্রহে তুমি তোর গণৎকার বা মাথা পাগলাও নুরা আত্মুর আত উনত্রিশ চতুর্থত তারা অস্বীকার করেছিল আলকর আনকে তারা বলতো এই কুরআন হলো একটি কবিতা যা আল্লাহ রসুল সালাম নিজে লিখেছেন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 এবং আল্লাহ তালা আরো বলে ইহু কৌল আসু কী ও মি কৌলি শিলু ও কৌলিক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 লিসানুন আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ তারা চার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয় আর এ তো স্পষ্ট আরবি ভাষা সুরা আন্নাহল আয়াত একশো তিন যেহেতু তারা কোরআনকে মানুষের হাতের লেখা বলে চালিয়ে দিতে চাইছিল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 एबार बल हलो दस टी नए केवल एक टी सूरा रचना देखा টি পল্লী বৈ নয় দৈহি অতসৈলকিত বিল ওই বফী মি বিম্য পূলো নষ্টরা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 এর মধ্যে কোন সন্দেহ নেই এ হল বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ তারা কি বলে যে এটা তার স্বরচিত তুমি বল তবে তোমরা এর অনুরূপ একটি সুর আনয়ন করো। এবং ব্যাপারে সহযোগিতার জন্য আল্লাহ ব্যতে যাকে ডাকতে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও সুরা ইউনুস আয়াত সাইত্রিশ এবং ৩৮। প্রশ্ন হচ্ছে কোরআশরা কেন ইসলামকে প্রত্যাখ্যান করেছিল কয়েকটি সংক্ষেপ পয়েন্ট আলোচনা করে আজকের পর্ব শেষ করছি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 তাহলে তো কবেই তোমাকে অনুসরণ করতাম আবু এই উত্তর শোনার পর সেখান থেকে আমি জানি কথাই বলছে কিন্তু কি যেন একটা আমাকে আটকে রেখেছে কোসাই লোকেরা যখন বলল আমরা আন্নাদুয়ার কর্তৃত্ব চাই আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম তারা বলল আমরা হিজাবার মালিকানা চাই সেটাও দিয়ে দিলাম তারা বলল আমরা আন্দিলবারের দায়িত্ব চাই সেটাও দিলাম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 ইসলাম গ্রহণ করলে তারা আরবে এবং কোর গরিব হয়ে যাবে তাদের এ চাপা দুশ্চিন্তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন অলম নুমিল্লুম হরমিনুজ ইলাই তু কুষ ইন্ন কিনমূ আর তারা বোলে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 তবে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন কুরাইশরা যদিও বুঝতে পারছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বার্তা নিয়েই এসেছেন কিন্তু দুনিয়াবি প্রতিপত্তি হারানোর ভয়ে তারা ইসলাম গ্রহণ করতে চায়নি ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইন্ডস মিডিয়ার অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক রেইন অথবা চ্যানেল ডব্যা রেইন